বাংলা মানবতা সমাধান বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে প্রিয় ভাই বোনেরা আজকে আল কোরআনের আরেকটি জীবন ঘনিষ্ঠ বিধান যেটি আমাদের আত্মশুদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজন নিজেকে পরিশুদ্ধ রাখার জন্য যেটি অপরিহার্য সেটি হল হালাল খাবারের আয়োজন সুরাল বকরাল বলেছেন যা আছে হালাল পবিত্র সুস্বাদু সেটা খাও হালাল খেতে হবে আল্লাহ তারা হালাল খাওয়ার আমাদেরকে আদেশ করছেন আর বলছেন যে শৈতানের পদাঙ্ক অনুসরণ করো হারাম খেও না শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শতান তো চাইবেই তোমাদেরকে হারাম খাওয়াতে সুর আল মেনুনে আল্লাহ বলেছেন তোমরা পবিত্র খাবার খাও আর সৎকর্ম করো তোমরা যা করছ সে বিষয়ে আমি জানি সহ হাদিসে রয়েছে আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না সহি মুসলিম একটি হাদিস রয়েছে তিনি একজন মুসাফিরের কথা উল্লেখ করে বললেন সোমা রাজুল আশা আসা আকবর উস্ক খুস্ক লোক ধুলিমুল হয়ে আছে আর বলছে তার লেবাস পোশাক হারাম ও হারামে হারাম দিয়ে তাকে খাদ্য দেওয়া হয়েছে পালন করা হয়েছে বলে যায় তার দোয়া কিভাবে কবল করা হতে পারে যে ব্যক্তি হারাম খায় তার দেহটি আগুনেরই উপযুক্ত জান্নাতের উপযুক্ত নয় হারাম জিনিস কেউ যদি দান করে এটা কবুল হবে না আর হারাম যদি সে রেখে যায় সন্তান সন্তানির জন্য তাহলে এটা তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে তির মিজির মধ্যে রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লুকালু সাল্লাহ তোমার আহাদা সাহাতুকালু সদাকতমিন গুলুল। হারাম থেকে ইস বহিষ্কার করেছিল তাদের পোশাক খসিয়ে দিয়েছিল আজকে বিশ্বব্যাপী যে পোশাক খসে গেছে অসংখ্য নারীর নারী পুরুষ সমান নির্লজ্জ হয়েছে বেশি হয়েছে নারীরা এই পোশাক খসিয়ে ফেলার পেছনে অবশ্যই হারাম রিজিকের কোনো না কোনো মিশ্রণ সেখানে আছে না হলে এমনটা হতো না হারাম খাবার পরেই এভাবে পোশাক খসে যায় আজকে যে আয়াতটি আমি গ্রহণ করেছি এই মূলনীতি অর্থাৎ মানুষের যে লেনদেন আছে একটি হলো বেচা বিক্রি আরেকটি হল মানুষের ইজারা। শ্রম বিনিয়োগ করা আরেকটি হল বন্ধক রাখা আল কোরআন ঘোষিত এই তিনটি মানুষের মোয়ামলা বা লেনদেন নিয়ে আজকে হাজির হচ্ছে আপনাদের সামনে। প্রথমটি বলেছেন আহাল্ল হল ভাই আল্লাহ বিক্রি ক্রয় বিক্রয়কে হালাল করেছেন সুরাল বাকারা দুইশো বিরাশি নম্বর আয়তাল্লাহ বলেছেন ও সিধু ইজাত যখন পরস্পর ক্রয় বিক্রয় করবে তখন সাক্ষী রেখো তারপর সুরান বলেছেন সম্পদ কোনভাবেই তোমাদের জন্য কারো সম্পদ হালাল নয় পরস্পরের সম্মতি আটানব্বই নম্বর আয়তাল্লাহ বলেছেন তোমাদের কোনো গুণা নেই তোমাদের রবের অনুগ্রহ তোমরা যদি চাও গিয়ে তিজারা বা ব্যবসা এগুলি আল্লাহ হালাল করেছেন আমাদের জন্য নবী সাল্লাসাল্লামের সহি সহি সব হাদিস থেকেও ক্রয় বিক্রয় যে বৈধ এই প্রমাণ পাওয়া যায় যেমন সহিমে যে হাদিসটি এসছে আলব ক্রয় বিক্রয়কারী তারা ক্রয় বিক্রয় সম্পন্ন করার ক্ষেত্রে তাদের স্বাধীনতা থাকবে যতক্ষণ পরস্পর থেকে পরস্পর বিচ্ছিন্ন না হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে গেলে আর এটা প্রত্যাহার করতে পারবে না বিক্রয় তখন অপরিহার্য হয়ে গেল ক্রয় বিক্রয় কমপ্লিট হয়ে গেল যতক্ষণ সামনে বসে আছে দরদাম হচ্ছে এটা বলা যাবে না যে দরদাম করছো কেন এখন নিতেই হবে বিক্রে থাকলে তাকে এটা বলতে পারবো না যেহেতু তুমি আমার কাছে মূল্য দরকসাখি করেছো এখন নিয়ে আসার আর কোনো উপায় নেই এটা বলা যাবে না হ্যাঁ যদি সে এটা দরদাম সব ঠিকঠাক করে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং জিনিস নিয়ে গেছে তখন বিক্রয় কমপ্লিট হয়ে গেল এটা আর প্রত্যাহার করার সাধারণভাবে সুযোগ নেই রেফা রদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি নবজির সাথে মোশাল্লা গিয়েছিলেন ঈদগাহে গিয়েছিলেন দেখলেন মানুষেরা ক্রয় বিক্রয় করছে ফকলা সারা তুজি বললেন ওহে ব্যবসায়ীরা এটা যখন ঘোষণা দিলেন সাল্লাম তারা সবাই নবীজির ডাকে সারা দিল তাদের ঘাড় উছিয়ে চক্ষু উঁচিয়ে তারা সেদিকে লক্ষ্য দিল যে নবীজ সাল্লা সাল্লাম কি বলছেন ফকাত ব্যবসায়ীদেরকে কেয়ামতের ময়দানে ফাঁসেক ফাজের রূপে তোলা হবে না যে পূর্ণ ব্যবসা করেছে ভালো হালাল ব্যবসা করেছে ওসাদা এবং সত্য সত্য ব্যবসা করেছে মানুষকে ঠকায়নি মিথ্যা কথা বলে তাহলে এই হাদিস থেকে আমরা পাচ্ছি যে ক্রয় বিক্রয় একটি বৈধ লেনদেন ক্রয় বিক্রয়ের মধ্যে দুজনের সন্তোষী টাকা অপরিহার্য এবং যিনি বিক্রয় করছেন বা ক্রয় করছেন সুস্থ মস্তিষ্ক হতে হবে যাদের লেনদেন বৈধ ইসলাম একেবারে শিশু বাচ্চা বা সে হাবা গোবা সে ক্রয় বিক্রয় করতে গেলে ঠকে এরকম লোক যাতে না হয় তারপর যেই বিষয়টি ক্রয় বিক্রয় করা হচ্ছে সেটা বৈধ কিনা অবৈধ হলে সেটা ক্রয় বিক্রয় হালাল নয় মুসলিমদের জন্য কোন মদ কোন সিগারেট কোন এই জাতীয় কোনো হারাম জিনিস এগুলি ক্রয় বিক্রয় ছ না এগুলি সব ফেলে দিতে হবে তারপর যে জিনিসটি ক্রয় বিক্রয় করা হচ্ছে সেটা মালিক এখানে থাকতে হবে বা মালিকের পক্ষ থেকে যিনি দায়িত্ব প্রাপ্ত তিনি এখানে থাকতে হবে আর যে জিনিসটি বিক্রি করা হচ্ছে সেটা উপস্থিত থাকতে হবে বা সেটা যেখানে থাকুক সেটা যাতে বিক্রয়ের পর সমর্পণ করা যেতে পারে কি বিক্রি করা হচ্ছে সেটা দেখার মাধ্যমে অথবা তার বর্ণনার মাধ্যমে যাতে সেটা সুনির্ধারিত হয় তাহলে কি ক্রয় করলাম কিছু যদি নির্ধারিত না হয় সেখানে একটা ফাসাদ হয়ে যাবে তারপর মূল্যটা জানা থাকতে হবে মূল্য কত টাকা স্পষ্ট সেখানে সেটা বলতে হবে এগুলি হলো ক্রয় বিক্রয়ের কতগুলো ইসলামী শর্ত আর কতগুলি আদাব শিষ্টাচার আছে যেগুলি ফরজ নয় কিন্তু ক্রয় বিক্রয়কে বরকতময় করার জন্য সেগুলি প্রয়োজন সেটার মধ্যে একটি হল নবীজি বলেছেন লাইসুমিল মুসলিম আল আসামে আখি সহি মুসলিম হাদিস একজন মুসলিম ভাই একটি পণ্য তিনি দরদাম করছেন এই সময় আরেকজন আরেক বিক্রেতা গিয়ে বলছে যে আমার থেকে আমি এত টাকা দিব সস্তা দিব এটাও নিষেধ নাই আবে বাদ একজনের বিক্রির উপরে আরেকজনে বিক্রি করতে যেও না এটা সহি মুসলিমের হাদিস এটা নিষেধ তারপর মিথ্যা কথা বলে তার পণ্য যাতে মার্কেটে এটা রেওয়াজ না দেয় মিথ্যা কথা বলে যে আমি এত টাকা দিয়ে এটা কিনেছি অতএব এত টাকা লাভ না দিলে আমি এটা বিক্রি করব না এটা অত্যন্ত বড় মহাপ আল্লাহ তালা এই সম্পর্কে কোরআন আল ইমরানদের সাতাত্তর নম্বর যারা তাদের চুক্তির বদলে এবং কসমের বদলে দুনিয়ারে সামান্য সম্পদ যারা আখেরাতে কিছুই নেই ওলাই উকাল আল্লাহ এদের সাথে কথাও বলবেন না পরকালে ওলাই অঞ্জলাই আমাকে দিন তাকাবেন ওনা দিকে রহমত করা তো দূরের কথা ওলাইজা কেউ যদি মিথ্যা কোন কসম করে মাল মুসলিম কোন মুসলিমের মাল খাওয়ার জন্য তাকে ধোকা দিয়ে এক দুশো টাকা বেশি নেয়ার জন্য মিথ্যা মিথ্যি বলল যে আমি এত টাকা দিয়ে আসলে কিনেছি আরো অনেক কম টাকা দিয়ে কোনো দোষ থাকলে একজন মুসলিম হিসেবে তার আমানত হইলো দোষটা বলে দিতে হবে যে ভাই এটা সমস্যা আছে আমরা দেখি মার্কেটে গেলে দোষের জিনিসটা তো কিনতে গেলাম এটা খাওয়া আছে এক পাশ দিয়ে কাটবে লিখে ফেলেছে এখন ওইটা ঢেকে রেখেছে আর ভালো পাঁচটা উপরে এইভাবে ফল মূল বিভিন্ন জিনিস বিক্রি করার সময় অনেকেই এমনটা করেন এটা অত্যন্ত বড় পাপ মহাপ নবী বলেছেন যে আলবাই মালা মিতা রক ক্রয় বিক্রয়কারী তারা তাদের ক্রয় বিক্রয় প্রত্যাহার করার অধিকার রাখেন যতক্ষণ তারা বিচ্ছিন্ন হয়ে না যাবে আলবাইয়া যদি তারা উভয়ে একে অপরের সাথে সত্য কথা বলে থাকে আমার সব দোষ রুটি কি আছে না সব বলে থাকে বিক্রির মধ্যে তাদেরকে বরকত দেওয়া হবে তারা কথা বলে আর দোষ্রুটি যা আছে সেটা লুকিয়ে রাখে তাহলে পাহাড়ে তাদের পাইয়ের বরকত লাভ কিছু আপাতদৃষ্টিতে হলেও এটাতে লাভ হবে না কারণ এর দ্বারা যে ফায়দা যে বরকত সেটা নিচ্ছিন্ন করে দেয়া হবে হাদিসটি ইমা মুসলিম বাদ করেছেন প্রিয় ভাই বোনেরা একটি বিরতির সময় হয়েছে ইনশাআল্লাহ বিরতি নিয়ে তারপর আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্লহিম লীন আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভি এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন বিষ্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 বাংলায় বিরতির পর আবারও ফিরে এলাম আল কোরআনের এই মূলনীতি নিয়ে যে ক্রয় বিক্রয় এটি একটি বৈধ লেনদেন আল্লা তালা আল এটিকে সমর্থন দিয়েছেন বৈধ বলেছেন এর পাশাপাশি আছে আল আর শ্রমিক হিসেবে কোনদেন এবং আরানো বা বন্ধক রাখা এটাও বৈধ লেনদেন ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আসছি সহিবি বলেছেন তোমরা দালালি করো কিছু লোক আছে তারা কাউকে যদি দেখে যে সে একটি পণ্য দাম করছে তখন সে গিয়ে খামা খাই ওই পণ্য সে বেশি দামে সে কিনতে চায় আসলে সে কিনবে না একটা গরু দরদাম হচ্ছে যিনি মালিক তিনি বলেন দশ হাজার টাকা নেব এখন হঠাৎ করে একজন গিয়ে বলল নয় হাজার টাকা দেবা আসলে সে কিনবে না সে দালাল সে দাম বাড়াবার জন্য তাদের মধ্যে একটা চুক্তি থাকে তো এটা নাজাস ধোকা বলেছেন আর ক্রেতা বিক্রেতা উভয়কে কে উদার হওয়া উচিত একটা হাদিস রয়েছে রহেম আল্লাহ আল্লাহ রহমত করুন ওই ব্যক্তিকে যে বিক্রয়ের সময় উদার এবং ক্রয়ের সময় উদার ঋণ গ্রহিতার কাছে ঋণ যখন আদায় করতে যায় তখন উদার এ ব্যক্তি কেন তারা রহমত করুন মুসলিমে এক ব্যক্তির কথা এসছে যার কোনো অনেক কাজ নেই মৃত্যুর পরে সে দেখল তার কোনো পুণ্য নেই কিন্তু সে ক্রয় বিক্রয় ইত্যাদি করে যারা বাকিতে নিত ওদেরকে সে ধনী হলে সে কিছু বলতো না আর গরিব হলে সময় বাড়িয়ে দিত অবকাশ দিত আল্লাহ তারা তাকে মাফ করে দিয়েছেন এই সদ্গুনের কারণে অতএব বেচা বিক্রির ক্ষেত্রে একজন মুসলিম বিক্রেতা তার উচিত সবসময় উদার থাকা আরেকটি বিষয় হলো কোনো চোরাই মাল যাতে কেউ ক্রয় বিক্রয় না করে আর কোনো লুট করা মাল যাতে ক্রয় বিক্রয় না করে অন্যায়ভাবে যেটা করা হয়েছে তাহলে সেও চোরের সাথে চোর হয়ে গেল। চোরাই মাল ক্রয় বিক্রয় করলে সে তো চোরের সহযোগী হয়ে গেল। লুটের মাল যদি ক্রয় বিক্রয় করে সে লুটেরাদের সাথে আমি বা আপনি কিনলেন কিনার পরে আপনি বুঝলেন যে এটা আসলে আপনার যে প্রয়োজন ছিল প্রয়োজনটা ফুরিয়ে গেছে এখন আর এটা দরকার নেই এখন আপনি বিক্রেতার কাছে গেলেন যে ভাই জিনিসটা কিনেছিলাম এখন তো আসলে আমার এটি প্রয়োজন পুরিয়ে গেছে একটু না যদি কোন মুসলিমের এইভাবে বিক্রয় প্রত্যাহার করে তার প্রস্তাব ক্রমে অনুরোধ ক্রমে তাহলে আল্লাহ তার পাপ গুলো দিন প্রত্যাহার করে নেবেন তার ভুল প্রত্যাহার করে নেবেন অর্থাৎ ক্ষমা করে দিবেন। অনেক বড় এটা প্রাপ্তি হাদিসটি ইমাম আবু দাউদ এমন হেব্বান বানা করেছেন লেনদেন হল মোয়ামলা হল আল ইজা শ্রম বিনিয়োগ করা শ্রম বিক্রি করা এটিও বৈধ লেনদেন যেমন সুর আল কাহের সাতাত্তর নম্বর খাদির আলাহালামকে বলেছিলেন যখন তিনি যে প্রাচীরটা পড়ে যাচ্ছিল দুজন এতিম তিম কিশোরের একটা প্রাচীর ছিল প্রাচীরটা পড়ে যাচ্ছে খাদির আলিয়া বলেন যে এটা ল আমরা ঠিক করে দেয় ঠিক করে দিলেন কিন্তু কোন বিনিময় নিলেন না তখন মুসা আলাই যেহেতু তারা কোনো তিনি পারতেন তার বিনিময় নেওয়া এটা সম্পূর্ণ বৈধ কুরানি হাকিমে যেমন তালাক প্রাপ্ত মায়েরা যদি সন্তানকে উৎপান পান হয় তাহলে তাকে পয়সা দিতে হবে আর দয় না রকম হুন না তারা যদি তোমাদের সন্তানকে দুধ করিয়ে দেয় দয়া করে হন তাদেরকে তাদের বিনিময়ে দিয়ে দাও স্বামী স্ত্রী বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে গেছে করা বা তা দায়িত্ব কাছে থাকার কথা। সেই সন্তানকে যদি মায়ের দুধ পান করায় সে মায়ের কাছে থাকুক বা পিতার কাছে থাকুক এটার পয়সা পিতাকে দিতে হবে এটা আজার দিতে হবে এখানে শ্রম দিয়ে কোনো বিনিময় নেয়া এটি মুসা আল ইসলামের ক্ষেত্রে হয়েছিল দুটা মেয়ে তিনি দেখলেন যে তারা তাদের পশুগুলোকে পানি পান করতে পারছিল না তখন তিনি কুপের মুখ থেকে পাথর সরিয়ে পানি পান করিয়ে দিলেন সেই পশুগুলিকে তখন সেবনের এক বোন বলল একজন বলল হে বাবা এই যুবককে আমাদের শ্রমিক হিসেবে নিয়োগ করুন ইন্না খয় আপনি যাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিবেন তার মধ্যে সবচেয়ে উত্তম শ্রমিক হলো সেই যে সেই শ্রম দিতে দক্ষ এবং আল আমি বিশ্বস্ত সত্য হলে তুমি আট বছর আমার কাজ করবে আসরান যদি দশ বছর কাজ করো সেটা তোমার পক্ষ থেকে তুমি করতে পারো সুরা আল কাস ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত এখানে মোসা পরে এ শ্রমের বিনিময়ে তিনি বিয়েতে রাজি হয়েছিলেন এটা একটা ইজারা নিজের শ্রম বিক্রি করেছেন শ্রমকে মহারানা হিসেবে দিয়েছেন এটা বৈধ এইভাবেই ইজারা এটা যে একটা বৈধ জিনিস এটা প্রমাণিত হলো কোরআন থেকে সাহেবুখারিতেও নবী সাল্লাহিসাল্লাম আব্বু কাসিদ্দিক রাজি আল্লাহ তনহুমা হিজরতের সময় এক ব্যক্তিকে শ্রমিক নিয়োগ করেছিলেন কিছু পয়সার বিনিময়ে সেটায় সে ইন্না রসুল্লাহ সাল্লাই সালামা ও আবা বকরিন ইস্তাহ রজুল দিল বনী দিলের এক ব্যক্তিকে নামু বকর শ্রমিক নিয়োগ দিলেন হ্যাঁ তাকে তারা নিয়োগ দিলেন আমার আল্লাহ তারা তিন ব্যক্তির বিরুদ্ধে আমাদের ময়দানে মামলা দিবেন্লাহিমা তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করবো আমার আদালতে আমাদের দিন এক নম্বর হল রাজনীতার এক ব্যক্তি আমার নামে কসম করে বা আমার নাম উল্লেখ করে কোন চুক্তি কারোর সাথে করেছে পরে সে এই চুক্তিটা ভঙ্গ করেছে আল্লাহর কসম আমি তোমার সাথে আবদ্ধ হলাম কিন্তু পরে চুক্তি ভঙ্গ করে ফেলেছে বা আল্লাহকে সাক্ষী রেখে চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে এই ব্যক্তির আল্লাহ মামলা করবেন অরাজিলা আরেক ব্যক্তি একজন স্বাধীন ব্যক্তিকে গোলাম বানিয়ে বিক্রি করে তার পয়সা খেয়েছে তার বিরুদ্ধেও আল্লাহ মামলা করবেন অরাজ তৃতীয় ব্যক্তি যে কোন শ্রমিক নিয়োগ দিয়েছে তার থেকে পুরো কাজ বুঝে নিয়েছে যদি কেউ এইভাবে করেন নিজের কোন শ্রম যেমন চাকরি বাকরি এগুলি সবই কিন্তু ইজারার অংশ এগুলো একটা পারিশ্রমিকের বিনিময়ে মানুষ তার শ্রমটা বিক্রি করছে যারা শিক্ষকতা করছেন তারা পারিশ্রমিকের বিনিময়ে একটা শ্রম সেখানে দিচ্ছেন যারা কলকারখানায় শ্রম দিচ্ছেন তারা পয়সার বিনিময়ে শ্রমও বিক্রি করছেন এই বিক্রিটা বৈধ যেটা কোরআন থেকে আমরা পেলাম তবে অবশ্যই মালিকদেরকে সেখানে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো জুলুম না হয় তৃতীয় লেনদেনের কথা বলেছিলাম বন্ধক যেটাকে কট বলা হয় যে বিশ টাকার বিনিময়ে তিনি জমিন নিলেন একটা জমিন বন্ধক রাখা হলো কারক আছে যিনি জমিনের মালিক তার বিশ ত্রিশ হাজার টাকা দরকার তিনি নিলেন টাকাটা এখন টাকাটা আসলে ঋণ তিনি ঋণ নিয়েছেন কিন্তু ঋণ যে তিনি আবার ফেরত দিবেন তার গ্যারান্টি হিসেবে একটা জমিন বন্ধক রেখেছেন এখন যিনি বন্ধকটা রেখেছেন ঋণটা দিয়েছেন তিনি আট দশ বছর দেখা গেলেও ওই জমিনের ফসল তিনি খেলেন খে আট দশ বছর পরে তিনি আবার টাকাটা ফেরত নিলেন এইটা এটা কিন্তু হারাম লেনদেন এটা একটা বন্ধক বন্ধক থেকে আপনি কোনো উপকার নিতে পারেন না সেটা ওইটুকু নিতে পারবেন যেটুকু আপনি খরচ করেছেন যদি তোমরা মুসাফির হও আর ঋণের লিখতে না পারো তাহলে এমন বন্ধক রাখবা যেটা যিনি দিচ্ছেন তিনি হস্তগত করে নিয়ে যাবেন তার ঋণের গ্যারান্টি হিসেবে সহি মুসলিমের একটি হাদিস রয়েছে আরেকটি হাদিস আবু হরি আল্লাহন থেকে বর্ণিত নবীজি বলেছেন এটি শহীদ বুখারীর কেউ যদি ঘোড়া বন্ধক রাখে তাহলে ঘোড়াকে তো খাওয়াতে হবে তাহলে যেহেতু বন্ধক যিনি রেখেছেন তিনি গোঁড়া তো ঘাস খাওয়াচ্ছেন ভুষি খাওয়াচ্ছেন এই জন্য গোঁড়ার তিনি ব্যবহার করতে পারবেন যে পরিমাণ তিনি খাওয়াচ্ছেন সেই পরিমাণ আবার যদি কোনো গাভী ইত্যাদি বন্ধক রাখে তাহলে এটাকে তো খামাতে হবে তো খাওয়ার বিনিময়ে তিনি দুধ পান করতে পারবেন এই গাভীর ইয়ারকা বয়স আর নাফাকা যিনি গোড়ায় সওয়ার হচ্ছেন যিনি দুধ পান করছেন এটার খরচটা তিনি দেবেন এটা সহি তিনি বন্ধকটা আটকে দিতে পারবেন না সহেবহি গুনমুহু গুরুমোহ বন্ধক থেকে বন্ধকী সম্পত্তির যদি কোনো কিছু উপার্জন হয়ে থাকে লাভ হয়ে থাকে তাহলে যিনি জমির মালিক বন্ধুকি জিনিসটা যিনি মূল মালিক লাভ হলেও তিনি পাবেন এখানে কোনো লস হলেও এটা তার যাবে যেমন একটি ঘোড়া বন্ধক রাখা হয়েছে ঘোড়াটা মরে গেছে মরে গেলে এটা ঘোড়ার মালিকেরই গেল আর যদি ঘোড়ার কোনো বাচ্চা হয় লাভ হয় তাহলে এটা মালিকই পাবে তাহলে বন্ধক রেখে বন্ধকী জমিনের ফসলটা বন্ধক যদি রেখেছেন তিনি খাওয়া এটা হারামী খেতে পারবেন না আর যদি তিনি ইজারা দেন যত বছরের জন্য ইজারা দিয়েছেন ছরের শেষ টাকাও শেষ টাকা ফেরত নিতে পারবেন না এই শুরুটা জায়গ হবে আজকে এই পর্যন্তই সোহানুম